আলোচিত হবে আলাহ গত পর্বে আমরা আলোচনা শেষ করেছিলাম উহু যুদ্ধের প্রথম অংশে কোরাইশরা তিন হাজার সৈন্য নিয়ে মক্কা থেকে মোদিনার দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছিল তাদের উদ্দেশ্য ছিল মোদিনা দখল করে মুসলিমদের ধ্বংস করবে অন্যদিকে মুসলিমরা প্রথমে এক হাজার সৈনিক নিয়ে কোরাইশদের মুখোমুখি হবার জন্য বের হলেও পথিমধ্যে মুনাফিকদের নেতা আবদুল্লাহ এবেন উবাই তার তিনশো সৈনিক নিয়ে বের হয়ে মদিনার দিকে ফিরে যায় তাই সাতশোর মতো মুসলিম মুজাহিদ উহুদের ময়দানে কুরাইশদের মুখোমুখি হয় সংখ্যায় কম হলেও মুসলিমরা সুসংঘটিত হয়ে সাহসের সাথে লড়তে থাকে এবং আল্লাহর ইচ্ছায় কোরাইশ বাহিনীকে পর্যুদস্ত করে দেয় কোরআশ বাহিনী মুসলিমদের আক্রমণের মুখে এতটাই দিশাহারা হয়ে পড়ে যে আক্রমণ করার পরিবর্তে তারা মক্কার দিকে হুরমুর করে পালাতে থাকে উহযুদ্ধের প্রথম ভাগে মুসলিমদের এই বিজয়ের কথা আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন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 मुस्लिम मध्य एक दल तई शत्रु रेखा जावा सम्पद अर्थात गणीमत माल संग्रह करते शुरू कर ला देखे भूल सिद कजन साहबी মৈয়ী দু চলিয় ও ফল মু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 রসুল্লা সাল্লু আলী আসলামের জীবনে এতটা অনিশ্চয়তা ঘেরা দিকে পাথর ছুড়ে তারা তাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু এতটা কাছাকাছি আর কখনো আসতে পারেনি হিজরতের পথে সুরাকে এবেন মালিক রসুল্লাহ সাল্লু করতে চেয়েছিল কিন্তু উহুদের ময়দানে কুরয়েশাহ মরিয়া হয়ে চাইছিল যে কোনো মূল্যে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে পুরোপুরি শেষ করে দিতে সেই প্রচেষ্টায় উৎপা এবেন আবি ওয়াক্কাস রসুল্লাহ সাল্লু আলি আসলামের গায়ে পাথর ছুড়ে মারে জোরালো সেই ধাক্কায় রসুল্লাহ সাল্লাহু আলি আসলাম মাটিতে পড়ে যান তার ঠোঁট কেটে যায় দ্বিতীয় মারাত্মক আঘাতটিও হানে উৎপা এই আঘাতটি ছিল তার তীরের আঘাত এই আঘাতে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের দাঁত ভেঙে যায়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 রসুল্লা সাল্লু আলী শিরোস্রানে ইবেন কামিয়ার তরবারে আঘাত করে এই আঘাত এতটাই জোরালো ছিল যে তার শিরোস্রাণের দুটি কড়া তার মাথায় গেঁথে যায় এবং তিনি করতে পড়ে যান রসুল্লাহ সাল্লু আলহাম যেভাবে করে নিজের জীবনকে বিপন্ন করে সাহাবিদের বাঁচানোর জন্য আহ্বান করেছিলেন সেভাবে করে সাহাবিরা এবার নিজের জীবন বিপন্ন করে এগিয়ে এলেন রসুল্লাহ সাল্লু আলহিউ আসসালামকে বাঁচানোর জন্য তবে তার আগে জেনে নেওয়া যাক ছত্রভঙ্গ মুসলিম শিবিরের কিছু অদম্য সাহাবিরা তখন কি করেছিলেন হামলায় মুসলিমরা যখন দিশেহারা এক পরিস্থিতিতে বিশৃঙ্খল আলী সাহাবি মুসআ এবং অমায়েরকে হত্যা করে ফেলে তারা তাকে চার দিক থেকে ঘিরে ফেলে মুস আবকে কাফিররা ঘিরে রেখেছে আর মুস আব দেখলেন রসুল্লাহ আলীমকে কাফিররা ঘিরে রেখেছে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 क्या तुम्हारा दिन लड़े जाओ आल्ला केन्सारी तरह मुहजे सहबी भाषा एक आंसार देख ला रक्त भेसे जाहम्मद के हत्या ठीक जदि मुहम्मद के हत्या निश्चय तर प्रचार मिशन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 সাতজন সাহাবি শহীদ হয়ে যাবার পর রসুল্লাহ সাল্ল আলিহামের সাথে ছিলেন মাত্র দুই দুইজন মোহাজিদ সাহাবি তালাহবায়দুল্লাহ এবং সাহাবাস রসুল্লাহ সাল আলিহাস্লামকে আঘাত করেছিল উত আবি আর রসুল্লার প্রতিরক্ষায় দাঁড়িয়ে গেলেন তারই আপন ভাই সাহা দেবেন আবি ওয়াক্কাস তীরের পর তীর ছুটতে থাকেন শত্রুদের লক্ষ্য করে আলী বিন আবিতেলিব্রাজ আহ বলেন আমি কখনো রসুল্লাহকে তার বাবা মার উভয়ের শপথ করতে শুনিনি একমাত্র সাদবিন আবি ওয়াকাসকে তিনি এমনটা বলেছিলেন উহুদের ময়দানে আল্লাহ রসুল বলে ওঠেন এরমি সাদ ফিদাকা আবি ওয়া ওম্মি অর্থাৎ তীর ছোট সামার বাবা মা তোমার জন্য কুরবান হোক সল্লা রসুলকে রক্ষা করেছিলেন আর সাদকে রসুল সাল আলহাম এমন এক বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন যা আবু বকর ওমার রাদ আনহ লাভ করেননি তালহা এবং ওবায়দুল্লাহ রদুল্লাহ আনহর অসাধারণ বীরত্ব দেখে রসুল বলেন নিজেকে যোগ্য করে নিয়েছে বাঁচাতে গিয়ে তরবারের আঘাতে তালহার কিছুটা আঙ্গুল কাটা পড়ে উহুদের সেই দিনে তালহা নিজের গায়ে অন্তত ৩৫টি আঘাত ছুঁয়ে নেন শুধুমাত্র রসুল্লাহ সাল্লু আলি আসলামকে বাঁচানোর জন্য তার ডান হাত তীরের আঘাতে অবশ হয়ে যায় তালহার সম্মানে রসুল্লাহ সাল্লু আলী আসলাম বলেছিলেন যদি কেউ জমিনের বুকে কোনো জীবিত শহীদকে চলাফেরা করা অবস্থায় দেখতে চায় সে যেন তালহাকে দেখে নেয় আরেকজন বীরসেনা ছিলেন আনসারি সাহাবি আবু তল্লাহা রাদহ রসুল্লাহ সাল্লু আলহামের একেবারে সামনে আবু তালহা ঢাল হয়ে দাঁড়িয়ে যান আর সমানে তীর ছুটতে থাকেন নবী সালু আলিউসলাম নিজেকে তালহার পেছনে আড়াল করে রাখেন আবুতাল্লাহা একটি একটি করে তীর ছরেন আর রসল্লা সাল আলিউস্লাম মাথা উঁচু করে দেখেন সেই তীর কোথায় আঘাত হানে আবুতাল্লাহা তখন বললেন ইয়া রসল্লা আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক আপনি মাথা উঁচু করে তাকাবেন না একটি তীরও আপনাকে আঘাত করতে পারবে না আমার বুক চিরে তবে আপনাকে স্পর্শ করবে আমি হাজির আছি ইয়া রসুল্লাহ শুধু আমাকে বলুন আপনার জন্য কি করতে হবে আপনার যেমন ইচ্ছা তেমন আমাকে আদেশ করুন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 উহুদের যুদ্ধে তার শরীরে বিশটি আঘাত লাগে আবু বকর এবং আবু উবায়দা রাদেল্লা আনহু সেদিন রসল বাঁচাবার জন্য প্রচণ্ডভাবে যুদ্ধ করে যান শেষ পর্যন্ত ত্রিশ জন সাহাবের একটি দল বেষ্টনীর মতো তৈরি করে রসলুল্লা সাল আলি আসলামকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করে উহুদ পাহাড়ের উপর দিকে নিয়ে যেতে সক্ষম হন এবং মূল বাহিনীর সাথে মিলিত হন সেই দলে ছিলেন কাতাদা সাবিদ সাহেল এবিন হোনাইফ ওমার ইবনুল খতাব আব্দুর রহমান এবিন আউফ আর সুবাই ইবনুল আওয়াম রাদ আনহম এদিকে অমর আবনুল খতাব রদেলাহু অন্যদের সহযোগিতায় খালিদ ইম্ন ওয়ালিদের বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হন মুসলিমরা পাহাড়ের ওপরে আশ্রয় নেন পাহাড়ে চড়তে রসুল্লাহ সাল্লু আলিউসাল্লামের খুব কষ্ট হচ্ছিল তাই তালহা ইবেন অবৈদুল্লাহ আনহু তাকে বহন করে নিয়ে যান আলী রদেলা ওয়ানহু রসুল্লাহ সাল্লু আলিউস্লামের ক্ষতস্থানে পানি ঢেলে দেন জখমগুলো পরিষ্কার করে দেন কিন্তু পানি ঝালায় রক্তপ্রবাহ বের যাচ্ছিল তখন ফাতিমা একটুকর কয়লা নিয়ে তাদের আগুন চালিয়ে ছাইগুলো ক্ষত স্থানে ঢেলে দিলেন ফলে রক্ত বন্ধ হয়ে যায়। আর কয়লার উত্তাপে ক্ষতগুলো জীবাণুমুক্ত হয়ে যায় যুদ্ধ পুরোপুরি বন্ধ হল চালিয়ে মুসলিমদের ক্ষতি করতে সক্ষম হলেও মোদিনা আক্রমণ করার মতো সামর্থ্য বা সাহস কোনটাই তাদের ছিল না তারা চেয়েছে এই ধরনের একটি হামলা চালিয়ে মুসলিমদের সর্বোচ্চ পরিমাণ ক্ষতি করতে আর তাদের মূল বাহিনী যুদ্ধের প্রথমবাগে অনেকটাই পর্যদস্ত হয়ে পড়েছিল ক্রাইশরা তাই পাহাড়ে উঠে মুসলিমদের পিছনে সাহস পায়নি যখন রসল সাল আলহিউসালাম ও বাকি মুসলিমরা উহুদ পর্বতের ওপরে তখন আবু সফিয়ান তাদের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল মুহাম্মদকে জীবিত কেউ কোনো উত্তর দিল না এরপর সে আবার জিজ্ঞেস করল আবু বকর কি বেঁচে আছে এবারও কেউ কোনো কথা বলল না ওমার বেঁচে আছে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 তিনি তোমাদের কথা ঠিকই শুনছেন আবু সুফিয়ান বলল ঠিক আছে উমার আমি তোমাকে এবেন কামিয়ার চাইতে বেশি বিশ্বাস করি এই কথা বলে কোরআ পরের বছর আবার বদর প্রান্তের মুখোমুখি হবার চ্যালেঞ্জ জানাল রসুল্লাহ সাল্লু আলহিবাস্লাম তাদের চ্যালেঞ্জ গ্রহণ করলেন দুই বাহিনী ফিরে গেল উহুদের যুদ্ধ শেষ হল এবার আমরা দেখব অহুদের এই বিপর্যয় সম্পর্কে আল্লাতালা কি বলছেন আল্লাহতালা বলেন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 দুঃসৈনবল তলদ ওর রসূলুয় কুমফী উহ্রু ও ওর রসোলুয়ফী উহ্রা কুমফ কুমি মিল্লি কে ল لِكَيْ لَا تَحْزَنُوا عَلَى مَا فَاتَكُمْ وَلَا مَا أَصَابَكُمْ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ তু জলাল কুমি বাদিলি অমনতন্সৈপ ইত পি কু কদ আহম মথুসুহমুন্ন বিলি শক্তিমল জল মিল অমৃম শৈ কু ই হু ইফি ফুসিম মালা ইবলো নৌ ক্যাল মিন অমৃষ উম ন হুনা উল্লক তুমি مَا فِي صُدُورِكُمْ মুলক مَا বলি অ্যাফি সুদূরিকুম্লাহু আলী মুদি সুদূ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 তার উস্কানিমূলক কথায় কোরআষা আবার মদিনায় আক্রমণ করার সিদ্ধান্ত নিল তবে এই খবর রসুল্লাহ সাল্লু আলিউসালামের দৃঢ়তায় এতটুকু আচর কাটতে পারেনি তিনি বিন্দু মাত্র ভয় পেলেন না বরং কোরাইশদের মোকাবেলা করতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে গেলেন এই ঘটনাটি বর্ণনা করেছেন শাহ রহিম আহল্লা তিনি বর্ণনা করেছেন উহুদের যুদ্ধের মধ্য সাওলের এক শনিবারে সংঘটিত হয় আর ঠিক তারপর তিনি রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের মুওয়াজ্জিন ঘোষণা দেন তারা শত্রুদের ধাওয়া করবে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 শরীর তাদের ক্ষতবিক্ষত আর আগের দিনই তারা সত্তরজন সঙ্গীকে হারিয়েছে আর এমনই কঠিন পরিস্থিতিতে পরের দিনই তাদেরকে বলা হল আরেকটি যুদ্ধের উদ্দেশ্যে রণাদিতে ব্যাপারটা মোটেও সহজ ছিল না কেউ কেউ মুসলিমদের মনে ভয় ছড়িয়ে দিতে চাইল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলহামে সাফ কথা আমরা বের হব এবং শত্রুদের মোকাবেলা করব শত্রুদের ধাওয়া করার উদ্দেশ্য ছিল তাদেরকে ভয় দেখানো তাদেরকে বুঝিয়ে দেওয়া যে মুসলিম বাহিনী এখনও হেরে যায়নি তাদের কাছে এই ব্যাপারটি পরিষ্কার করে আছে যুদ্ধে পরাজয় মুসলিমদেরকে একটুও দুর্বল করতে পারেনি এমন বিপদ আর সংকটের মুখেও রসল সালু আলহিসালাম অপরিসীম ধৈর্য দৃঢ়তা আর অধ্যবসায় পরিচয় দেন হেরে গেলেও উজ্জীবিত থাকা লড়াই চালিয়ে যাওয়ার উদ্যম থাকা আল্লাহ আজালের ওপর আস্থা রাখা মুজাহিদদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্ষতবিক্ষত শরীর নিয়ে আহত সাহাবিরা আল্লাহ রসল্লের আহ্বানে সাড়া দেন বেরিয়ে পড়েন জিহাদে তারা হামরা আল আসাদে যুদ্ধের তাপ গাড়েন কুরাইসা অবাক দৃষ্টিতে দেখছে আর ভাবছে আমরা কি আসলে তাদেরকে হারিয়েছি তারা বিশ্বাসই করতে পারছে না গতকাল যাদেরকে তারা হারিয়ে বলে ভাবছে তারা কি করে ঠিক পর দিন যুদ্ধে নামার সাহস পেল এরই মধ্যে ঘটে গেল একটা ঘটনা হোজা আগত্রের একজন মুশ্রিক মা আবাদের সাথে রসুল্লাহ সাল্লু আলহিউসালামের দেখা হল এবং সে মুসলিম হয়ে যায় রসুল্লা সাল্লা আলী আসালাম তাকে আবু সুফেনের কাছে পাঠালেন যেন সে মুসলিমদের ব্যাপারে আবু সুফিয়ানের মনে ভয় ধরিয়ে দেয় মাহবাদকে দেখে আবু সুফেন বলে উঠল অধিকটা খবর কি মাবাদ জানো কিছু মা বললেন মুহম্মাদ তার দলবল নিয়ে তোমাদের খোঁজে বেরিয়ে পড়েছে এমন বাহিনী আমি জীবনেও দেখিনি তারা তোমাদের বিরুদ্ধে মহাখ্যাপা উহদে যুদ্ধে যারা আসেনি তারাও এবার যোগ দিয়েছে আগেরবার আসতে পারিনি দেখে তাদের অনুশূচনা শেষ নেই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 লিল্লীন আহসনু মিহুত কৌ অজো নাগী কুমিন জম ফুম ফজদ হুম ইমান ফজদ হুম ইমান কলু হসব্লাহ অনিয়মী ঃ কলবি সব্লি লম্যংসুস্ত বৌরিগন ও স্লি নাগী ইকুমুসনু ইউলিয়া ইউফুউলিয়া আহু পলতু হুম ইং কু তুমি যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য করেছে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 আর আল্লার অনুগ্রহ অত্যন্ত বিশাল নিঃসন্দেহে শয়তানই তোমাদেরকে তার বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে কিন্তু তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো যদি তোমরা ইমানদার হও সুরা আল ১৭২ থেকে একশো শয়তান মোমিনদের ভয় দেখায় দেখো শত্রু অনেক শক্তিশালী ওদের অনেক ক্ষমতা ওদের অস্ত্র দিকে তাকাও ওদের সংখ্যাগুলো গুণ ওদের সহায় সম্পদ দেখো ওদের সাথে লড়তে যেও না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 এমন একজন হল কাজমান তার নাম কাজমান অথবা কুজমান সে ছিল মদিনার এক সাধারণ বাসিন্দা ইসলাম নিয়ে তার তেমন কোন উৎসাহ নেই উহুদের যুদ্ধে সে প্রথমে অংশ নেয়নি কিন্তু তার গোত্রের মহিলারা তার কাপুরসত্ব নিয়ে খোঁচা দিলে সে ময়দানে ছাপিয়ে পড়ে সিংহের মতো করে যুদ্ধ করে সাত সাতজন মুশ্রিককে হত্যা করে কিন্তু রসুল্ল সাল্লু আলহিমের সামনে তার নাম উচ্চারণ করা হলেই তিনি বলতেন এই লোকটা জাহার নামী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 দ্বিতীয় ব্যক্তি মুখায়রিক রাজিয়াল সনদ অনুসারে অহুধযুদ্ধে মুসলিমদের সাহায্য করা ইহুদিদের আইনগত দায়িত্ব ছিল যদিও রসল সাল আলী হাসলাম তাদের কাছে কোন সাহায্য চাননি কিন্তু তাদের মধ্য থেকে এগিয়ে এল এক ইহুদি তার নাম মুখায়রিক সে তার লোকদের ডেকে বলল ইহুদিরা শোনো আল্লাহ শপথ করে বলছি মুহাম্মাদকে সর্বতভাবে সাহায্য করা তোমাদের দায়িত্ব তারা বলল আজকে তো শনিবার আজকে আবার কিসের যুদ্ধ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 রসুল্লা সাল্লাস্লাম তার রেখে যাওয়া সম্পদ ওাকফ হিসাবে নির্ধারিত করলেন সেটি ছিল মোদিনার প্রথম ওয়াকফ। মুখায়িক মুসলিম ছিল নাকি অমুসলিম ছিল তা নিয়ে আলিমদের মধ্যে মত রয়েছে তবে বেশিরভাগ আলিমদের মতে সে ইসলাম গ্রহণ করেছিল তাদের মতে মুখায়িক হল ইহুদিদের মধ্যে সেরা এই কথা দিয়ে আল্লাহ রসুল জাতীয়তা বুঝিয়েছেন দিন বা ধর্ম বোঝাননি তৃতীয় ব্যক্তি উসাইরিম রাজেলা আনহু আউসগুত্রের এক লোক ছিল উসাইরিম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 পৌঁছে গেল উহুদের প্রান্তরে মুসলিমরা তাকে দেখে অবাক তুমি এখানে চলে যাও তুমি উসাইরিম জবাব দিল না আমি ইমান এনেছি এই বলে উসাইরিম ময়দানে ঝাপিয়ে পড়লেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুর্শিকদের হাতে বেশ কয়েক স্থানে আহত হলেন যুদ্ধ যখন শেষ ক্লান্ত উসাইরিম মুমুষু অবস্থায় পড়ে আছে মারা যাবার কিছুক্ষণ আগে তার কিছু আত্মীয় তাকে দেখে খুব অবাক হলো তারা বলা বলে করতে থাকলো আরে উসাইরিম এখানে সে তো কাফির ছিল বলে জানতাম সে এখানে কি করছে তারা উসাইরিমকে জিজ্ঞেস করলো উসাইরিম তুমি এখানে কিভাবে এলে ইসলামকে ভালোবেসে নাকি নিজ গোত্রের পক্ষ লড়তে উসাইরিম বললেন আমি ইসলামের প্রতি ভালোবাসা এসেছি আমি আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান এনেছি রসুল্লাহ আলিউলামের সমর্থনে যুদ্ধ করব বলে হাতে তরবানি নিয়ে বেরিয়ে পড়েছি আমার অবস্থা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ এই বলে উসাইরিম মৃত্যুবরণ করলেন উসাইরিম পরবর্তীতে বেশ বিখ্যাত হয়ে ওঠেন কারণ তিনি ছিলেন এমন একজন ব্যক্তি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 কিন্তু উহুদের যুদ্ধের ব্যাপারেও এই একই কাহিনীটি বলা হয়ে থাকে কারণ আলিমদের মধ্যে এই ব্যাপারে মতভেদ আছে যে এই ঘটনা বদর যুদ্ধে ঘটেছে নাকি উহুদ যুদ্ধে। দুই নম্বর মচিজা হচ্ছে ওবাইবেন খালাফের মৃত্যু কোরাইসের এই নেতা মাক্কী জীবনে নবীজিকে হুমকি দিত এই যে মোহাম্মদ দেখো দেখো আমি এই খোরাটাকে দিনে বারো মুঠে শস্য খাওয়াই এর পিঠে চড়েই আমি তোমাকে হত্যা করব নী তখন জবাব দিতেন না বরং আমি তোমাকে হত্যা করব ওহুদের দিনে এই উবাই বিন খালাফ ঘোরার পিছে ছড়ে নবীজির পিছনে ধাওয়া করতে লাগলো সাহাবিরা এগিয়ে এলেন তাকে প্রতিহত করার জন্য কিন্তু নবিজি সাল্লাহু আলিউসালাম তাদেরকে থামিয়ে দিলেন একটা বর্ষা হাতে নিয়ে সেটা ঝাঁকাতে শুরু করলেন এরপর রসুল্লাহ সাল্লু আলিউ আসালাম উবাই বিন খালাফের দিকে বর্ষা ত্যাগ করে ছুড়ে মারলেন উবাই বিন খালাফের সমস্ত দেহ ছিল বর্মে ঢাকা একটা বর্ষা দিয়ে তাকে খায়েল করা রীতিমতো অসম্ভব কিন্তু নবীজির বর্ষা আঘাত করল ঠিক তার বর্ম আর হেলমেটের মাঝামাঝি ছোট্ট একটা ফাঁকে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 মৃত্যুর পর তার নাতনি তাকে গোসুল করিয়া দেয় সে বলে আমি আমার নানীর শরীরে ১৩টি ক্ষত দেখেছি সবচেয়ে গভীর ক্ষতটি ছিল ওনার কাঁধে সেখানে ইবন কামিয়ার তরবারের আঘাত লেগেছিল ইবেন কামিয়া যখন উহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্লাস্লামকে আক্রমণ করে তখন নুসাইবা নবীজিকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়ে যান ইবেন কামিয়া তখন তাকে আঘাত করে ইবেন কামিয়ার তরবারের আঘাত এতই ভয়ানক ছিল যে এক বছর পর্যন্ত নুসৈবা রৈেল আনহার কাঁধে ব্যথা থাকে অন্যান্য যুদ্ধের সময়ও তিনি আহত হয়েছেন ভণ্ডনবী দাবিদার মুসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তিনি মারাত্মক আহত হন জখম সারানোর জন্য তার ক্ষতস্থানে গরম তেল ঢালা হয় সেই যুগে জখম সারাবার পদ্ধতি ছিল জখমের ব্যথার চাইতেও কষ্টকর এত ব্যথা এত কষ্টকর জখমও তাকে যুদ্ধে অংশ নেয়া থেকে থামিয়ে রাখতে পারেনি উহুদের যুদ্ধের পরদিন দিন যখন নবীজিসাল্লু আলহি ওয়াসালাম শত্রুদের ধাওয়া করার উদ্দেশ্যে হামরা আল আসাদে যেতে চাইলেন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 হামরা আল আসাদ থেকে ফিরে আসার পর এত উদ্বেগ ব্যস্ততা আর ক্লান্তির মধ্যেও নবীজি সাল্লু আলী আসলাম কার কথা ভুলেননি লোক পাঠিয়ে নুসাইবার খোঁজ নিলেন সে নবীজিকে জানাল এখন তার শরীর অবস্থা আগে থেকে কিছুটা ভালো এই কথা শুনে রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন এই আনন্দ কোন লোক দেখানো অভিনয় ছিল না রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম একজন বাবার মতোই সাহাবিদের ব্যাপারে খেয়াল রাখতেন তাদের খোঁজখবর নিতেন কাছাকাছি থাকতেন সুবিধা অসুবিধার দিকে লক্ষ্য রাখতেন তার মনে সব সময় সাহাবিদের চিন্তা লেগেই থাকত আজকের পর্ব শেষ করার আগে শোনা যাক কিছু সাহাবিয়াতদের কাহিনী উহুদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য একটি কষ্ট আর বেদনার অধ্যায় কিন্তু এই কষ্ট এই আঘা তাদের ইমানকে টলাতে পারেনি তারা ছিলেন আমাদের মতোই মানুষ তাদের দুঃখ কষ্ট ছিল আবেগ ছিল কিন্তু পার্থক্য এখানেই যে তারা ইমানকে অন্য সবকিছুর উপরে প্রাধান্য দিয়েছেন দুনিয়ার উপরে নিজের স্বার্থের উপরে আরাম আয়সের উপরে তারা সময় ইমানকে প্রাধান্য দিয়েছেন আল্লাহকে স্মরণ করেছেন এবার তাই জানা যাক কিছু সাহাবিয়াতের ইমানি প্রথমে সাফিয়া আনহা ছিলেন হামজা রাদ আনহার বোন হামজার মৃত্যু সংবাদ পেয়ে তিনি ভাইয়ের মৃতদেহ শেষবারের মতো দেখতে চান ওদিকে হামজার মৃতদেহ খুব বাজেভাবে ভাবে বিকৃত করা হয়েছিল তাই তার ছেলে সুবাই রিবনুল আওয়াম তাকে থামাতে চাইলেন তিনি থামলেন না বলে উঠলেন তুমি আমাকে কেন আটকাচ্ছ আমার ভাইকে কিভাবে বিকৃত করা হয়েছে সে কথা আমি শুনেছি তার সাথে যেটাই হয়েছে আল্লাহ রাস্তায় জিহাত করতে গিয়েই হয়েছে আর এটাই আমার জন্য শান্তনা হিসেবে যথেষ্ট চিন্তা কর না আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারব আর শান্ত থাকবো ইনশাআল্লাহ হামজার রেদেল ও আনহুর শরীর খুব খারাপভাবে বিকৃত করা হয় শত্রুরা তার নাক কান গোপনাঙ্গ কেটে ফেলে তার পেট আর বুকচিরে খুলে ফেলে কিন্তু সাফিয়া রহা তারপরেও তাকে দেখার জন্য চোরাচুরি করতে থাকেন তখন রসুল তাকে হামজার বিকৃত মৃতদেহের পাশে দাঁড়ান ভাইয়ের মৃতদেহের দিকে তাকিয়ে তার জন্য আ করেন আল্লাহর কাছে হামজা রদেল জন্য ক্ষমা চান তারপর বলেন ইন্না আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তারই কাছে আমাদের প্রত্যাবর্তন না তিনি ভেঙে পড়েননি কোনো বিলাপ করেননি আপন ভাইয়ের এই মর্মান্তিক চিত্র দেখেও এতটুকু ধৈর্য হারাননি তিনি ছিলেন আল্লাহর ফয়েসালায় সন্তুষ্ট এর পরে সাহাবিয়াত হামনা বিনতে জাহাশেল হলেন আবদুল্লাহ জাহাসের বোন ওহুদের যুদ্ধে তার স্বামী চাচা আর ভাইকে হারান একই দিনে আপন তিনজন মানুষকে হারিয়ে তার প্রতিক্রিয়া কেমন ছিল রসল্লাহ তাকে বললেন ধৈর্য ধরো আল্লাহর পুরস্কার আসা সন্তুষ্ট হও। এই মাধ্যমে হল্লা আলী আসাল তাকে একটি খারাপ সংবাদ দেয়ার আগে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন হামনা বুঝতে পারছিলেন তার কোনো আপনজন মারা গেছে তিনি জানতে চালেন কে মারা গেছে ইয়া রসল্লাহ তোমার ভাই আবদুল্লাহ এবেন জাহাস মারা গেছে হামনা ইনাল্লা হিউলাই হির হামনা তার ভাইয়ের জন্য হ্যাঁ তোমার চাচা হামজা ইবেন আব্দুল মুতালিব ইনালীল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করুন তার শাহাদা কবুল করে নিন রসুল্লাহ আলহাম তাকে আবার বললেন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 স্ত্রীর কাছে আপনার চাচা ও ভাইয়ের মৃত্যুতে নিজেকে শান্ত রাখতে শুনে ভেঙে পড়েন হঠাৎ কেঁদে ওঠার ব্যাপারে পরে তিনি বলেন ছাড়া যে তারা এতিম হয়ে গেল এই কথা শুনে রসল সাল্লু তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন এর বনু দিনারের এক নারী রাদা উহুদের যুদ্ধের সময় বনু দিনার এক নারী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 রসুল্লাহ আলী আসলাম কেমন আছেন ভালো আছেন তো তিনি আল্লাহ রসুলকে এক ঝলক দেখলেন তাতেই তার চোখ জুড়িয়ে গেল তিনি বলে উঠলেন যদি আপনি থাকেন তাহলে তো সব বেদনাই তুচ্ছ এটাই হচ্ছে আল্লাহ রসুল আলী আসলামের প্রতি আল্লাহর বান্দাদের ভালোবাসার একটি ছোট দৃষ্টান্ত আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ রসুলকে আমরা এভাবে ভালো আসতে পারি আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা উহুদের শহীদদের নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ অন্যান্য সম্পর্কে জানতে ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল ডট কম স্ল্যাশ রেইন ড্রব wwwyoutubecom অর্গ 2015